তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভাচ্ছে তার বিপরীতে হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি হবে জানতে হলে দেখুন इस्लामेर श्रेष्ठत शुक्रवार रत साढ़े दस टाय बांगे और दस टाय भारत पीस टी बांगल टीवी नेटवर्क फॉर ह्यूमानिटी হম mm হম -hmm. রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আবাদ পৃথটিভির সুপ্রিয় দর্শক বৃন্দ আমি আজকে হাজির হয়েছি নতুন এক বিষয় নিয়ে বিষয়টি আমাদের সকলের জন্য উপকারী সেটি হলো সত্যের সন্ধান অর্থাৎ সত্যকে আমাদের খুঁজে বের করা প্রয়োজন এটি শুধু এক শ্রেণীর মানুষের জন্য নয় এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য যে তারা যেন সত্যের সন্ধান করে সত্যের সন্ধান শুধু করলেই হবে না সত্যকে গ্রহণ করে সেইভাবে জীবন করতে হবে সত্যকে সন্ধান করা এটি দুভাগে হতে পারে আমরা প্রথমে দেখব দুনিয়ার ক্ষেত্রে সত্যকে খাঁটিকে সন্ধান করা সেটাকে পাওয়া আর বাস্তবিকি আমরা কিন্তু অধিকাংশ মানুষ প্রায় আমরা দুনিয়ার ক্ষেত্রে সত্য স্বচ্ছ খাঁটি জিনিসকে পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাই তাই আমরা দেখতে পাই যে টাকা আমরা চেক করে নিই আবার অনেকে দেখা যায় জমি জায়গা সম্পদ কিছু ক্রয় করলে তখন তার দলিলটা যাচাই করে নেয় এমন অবস্থা হয় যিনি ক্রেতা হয় তো সে পড়া জানে না নিরক্ষর নিজের দলিলটা পড়তে পারে না তাই সে অপরের কাছে গিয়ে দলিলটা পড়িয়ে নেয় যে দেখো তো বাবা এই দলিলটা ঠিক আছে কিনা। বা আমার নামেও হয়েছে কিনা। না বা জমিটা যার কাছ থেকে কিনলাম সেটা তার নামে ছিল কি ইত্যাদি কেন উদ্দেশ্য হচ্ছে একটাই যে আমি খাঁটি জিনিসটা জানব সত্য যেটা সেটাই আমি গ্রহণ করবো যাতে করে ভবিষ্যতে আমার কোনো অসুবিধা না হয় এইভাবে আমরা দুনিয়ার ক্ষেত্রে সত্যকে পাওয়ার জন্য খাঁটি জিনিসটাকে পাওয়ার জন্য আমরা সন্ধান চালাই প্রচেষ্টা চালাই আর এটা সকলের কর্তব্য উত্তম জিনিস তবে আর একটা দিক রয়েছে সেটা হল পরলৌকিক জীবন আখেরাতের জীবন আমরা আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে এই ইহোজগতে সুখ ছন্দ গ্রহণ করার জন্য আমরা নানা নানারকম প্রসেসে সত্যের সন্ধান খাঁটি জিনিস পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি অথচ আমাদের জীবন সীমিত ষাট আশি খুব বেশি একশো তাহলে আমরা যদি এই সামান্য জীবনে সীমিত জীবনে এত যাচাই বাছাই করি খাঁটি জিনিস পাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাই তাহলে কেন আমাদের যেটা চিরস্থায়ী আমাদের জীবন সেই জীবনের জন্য আমরা কেন যাচাই বাঁচাই করব না কেনবা আমরা সত্যকে সন্ধান করব না সত্য যেখানে আছে সেই সত্যকে আমরা কেন খুঁজে বার করবো না সত্যিকার অর্থে দুনিয়া নিয়ে যারা যাচাই বাঁচাই করেন তাদের সংখ্যা অনেক কিন্তু আখেরাত বা দিন সত্য দিনকে গ্রহণ করার জন্য এর সন্ধানকারীদের সংখ্যা খুবই কম আবার এরা দুভাগে বিভক্ত এমন কিছু লোক আছেন বা থাকবেন ও ভবিষ্যতে এরা দুভাবে বিভক্ত হবে দিনের ব্যাপারে কিছু লোককে দেখা গেছে তাদের বাড়ির দরজায় সত্য গিয়ে আঘাত করেছে সত্য সেখানে পৌঁছে গেছে তারপরেও দেখা গেছে সেই সত্যকে তারা গ্রহণ করতে পারেনি আবার অন্যদিকে আমরা দেখি কিছু মানুষ আখেরাতের পরলৌকিক জীবনের উপকারের লক্ষ্যে পরিত্রাণের লক্ষ্যে তারা সত্যের সন্ধানে উদ্গ্রীব হয়ে উঠেছিল তারা সত্যের সন্ধানে অনেক চেষ্টা করেছে তাহলে আমরা আসি দেখি আমরা ওই সমস্ত লোকদের কথা আমরা প্রথমে বলি যারা সত্যকে পেয়েও সত্যকে গ্রহণ করেনি সত্য যাদের দুয়ারে গিয়ে আহাজ হহাকার শব্দ দিয়েছে তবু তারা সেই সত্যকে গ্রহণ করেনি তাদের মধ্যে একজন নমরুদ ইব্রাহিম আলহি সালাতাম তিনি তার কাছে দাওয়াত পৌঁছান কিন্তু নমরুদ তার দাওয়াতে সাড়া দেয়নি ফিরাউন মুসা আলহি সালাত তিনিও তার কাছে দাওয়াত নিয়ে গেছিলেন আল্লাহর বাণী নিয়ে গেছিলেন সেও প্রত্যাখ্যান করেছে আল্লাহ রব আলিন সুরানের মধ্যে বলেছেন ইদ হাবিল ফিরাউন ইন্নাহ ফকুল হাল্লা কলা আন তাজা আল্লাহর বাণী তার কাছে পৌঁছেছিলেন কিন্তু সে সত্য দাওয়াতকে গ্রহণ করেনি আল্লাহ কোরআনে এই কথাও বলেছেন আল্লাহ অন্য নবীদেরকে পাঠিয়েছেন তাদেরও ওই একই অবস্থা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এদের সম্পর্কে বলেন বল আইনাহুম বিল হকাহ তাদের কাছে সত্য আনায়ন করেছি আমি কিন্তু তারা সত্যকে মিথ্যা আরোপ করেছে আবার বলেছেন অন্যতরে আল্লাহ রবুল্লা আলামিন তাদের কাছে সত্য এসেছে কিন্তু সত্যকে অধিকাংশ লোক প্রত্যাখ্যান করেছে বহু জায়গায় এ ধরনের আয়াত বলা হয়েছে যে আয়াত আমাদেরকে বলে দেয় जे सत्य किचु मानसर द्वारे आघातने सेने गए पच्चे क्यों तरा सत्य के ग्रहण करते परि एबार् देख जे सत्यर जो जरा प्रचेषा चालिए सत्यर सन्धने जारा कष्ट सत्य के जाना जन जरा उद्ग्रीबे ते एक एजन रहे इब्राहिम आलह सलुआसलम सोरा नाम छियात উনাশি নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রব্লা আলমিন এই কথা বলেছেন ফালাম্মা জানা আলাই হিলু রান কাল হা দর্বী ফালাম্মা আফালাহুল যখন রাত্রি ঘনী এল নক্ষত্রকে তিনি দর্শন করলেন আর বললেন এই তো আমার রব আমি একবার রবকে পেয়ে গেছি আবার যখন প্রভাত হল নক্ষত্র সব অদৃশ্য হয়ে গেল তখন সে বলল যারা অদৃশ্য হয়ে যায় যারা ক্ষণস্থায়ী যারা এই আছে এই নেই অস্থায়ী তাদেরকে আমি রব বলে মেনে নিতে পারি না আমি এদেরকে ভালোবাসি না তাই সেখান থেকে সে বিচ্যুত হয়ে গেল তার বিশ্বাস থেকে ফলাম্মার অল কামারা বাজ গান কালা হা দ রাব্বি ফালাম্মা আলা কালা লাইনাম ইহা দিনী রাব্বি লাখ লিন এবার তিনি যখন চন্দ্রকে দেখলেন চন্দ্রকে দেখে তিনি বললেন যে এই চন্দ্র আমার রব চন্দ্রকে আমি পেয়েছি এটাই আসলে আমার রব সেটা যখন অদৃশ্য হয়ে গেল তখন তিনি চন্দ্রকে বলেন এটা আর আমার রব সে যখন অদৃশ্য হয়ে গেল তখন তিনি এক অদৃশ্য শক্তির কাছে বলছেন যে আমার রব যদি আমাকে হৃদায়ত না করে তাহলে আমি ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব তারপর তিনি কি দেখলেন ফালাম্মা রামসা বা জিগাতন কালা হাদ রব্বি হাদ আকবর ফালাম্মা আল কাল ইয়া কমি ইন্নিবারি উম্মিম্মা তুষি রেকুন যে উনি যখন দেখলেন সূর্যকে তখন বললেন এই আমার রব এ হচ্ছে বৃহৎ বিশাল এটাই হচ্ছে আমার সত্যরব তখন সেই সূর্য অদৃশ্য হয়ে গেল তখন তিনি বললেন হে আমার জাতি হে আমার কম তোমরা যে সিরিকের কাজ করে যাচ্ছ সেই সমস্ত সিরিকের কাছ থেকে আমি মুক্ত করতে চাচ্ছি আমি বর্জন করছি সেই শিরিকের কাজ তখন তিনি বুঝতে পারলেন যে রব কে তারপর বললেন ইন্নি ওয়াজ্জাহাতি ফাতার ও কথা বললেন আমি ধাবিত হচ্ছি ওই সত্তার দিকে যে সত্তা আকাশ এবং পৃথিবীর সৃষ্টি করেছেন তখন তিনি হৃদায়তপ্রাপ্ত হয়ে গেলেন আর বুঝতে পারলেন তার রব কে প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখান থেকে লক্ষ্য করে দেখেছি যে সরায়ে আনামের ছিয়াত্তর নম্বর থেকে উনাশি নম্বর আয়তে আল্লাহ রব আলমিন আমাদের জন্য এটা কেন উল্লেখ করেছেন এই জন্য যে মানুষকে চিন্তা করতে বলছে যে ইব্রাহিম আলহিস্লাতেসালাম তিনি তখন অনুবাদ প্রাপ্তি হননি তার কম সিঁড়িকে নিমজ্জিত সকলেই সিড়ি করে যাচ্ছে অন্ধকার কিন্তু তার মধ্যে ওই ছেলে বা ওই যুবক তিনি সত্য সন্ধানে উদ্গ্রীব হয়ে উঠেছিলেন তাই তিনি সত্য সত্যপ্রভুকে সত্য রবকে তিনি পেয়ে গেলেন তাই আমি বলবো। হে প্রিয় দর্শক মণ্ডলী যে আমরা যদি সত্যি এখনো সত্যের সন্ধান করি নিশ্চয়ই আমরা সত্যের সন্ধান পাব। আমাদের অনেক ভাই সত্য জানতে চান কিন্তু সত্যের সন্ধান করেন না তাই আমি বলবো যে আমার প্রিয় দর্শক মণ্ডলী সত্যকে আমাদের সন্ধান করতে হবে আমাদের একটু বিরতি ততক্ষণ অপেক্ষা করুন আবার আসছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার কাত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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায়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 जो चल मानवता समाज जन विभ्रांत चल रख शासन मिटी दिल अंधकार कथा सत्य सन्धान ইব্রাহিম আলাইসাল্লামের কথা আমরা শুনলাম আমরা একটু যদি চিন্তা করি ইব্রাহিম আলহিাসুয়া সালাম অন্যান্য মানুষের মতো তিনি মানুষ ছিলেন কিন্তু তিনি ছাড়া আর তো কই সত্যের সন্ধান পেল না তারা সত্য সস্তাকে খুঁজে পেল না কেন তাদের মধ্যে এবং ইব্রাহিম আলাহি ইসাল্লামের মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য পরিষ্কার তারা সত্যের সন্ধানের প্রচেষ্টা চালায়নি সেজন্য তারা সত্যের সন্ধান পায়নি আর ইব্রাহিম আলহিসাল্লা সালাম তিনি সত্যের সন্ধান চালিয়েছেন তাই তিনি সত্যের সন্ধান পেয়েছেন আল্লাহ তৌফিক দেবেন সেই ব্যক্তিকে যে প্রচেষ্টা চালাবে এবার আমরা দেখব আমাদের নবী মোহাম্মদ সাল আলহ সাল্লামের যুগে বা তার কিছুকাল আগে কোনো ব্যক্তি সত্যের সন্ধান চালিয়েছেন কি না হ্যাঁ আমরা যদি ইতিহাসের পাতা উলটিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এরকম ধরনের অনেক মানুষই সত্যের সন্ধানে তারা প্রচেষ্টা চালিয়েছেন এবং তার সত্যকে খুঁজে পেয়েছেন তার মধ্যে সালমান আল ফার্সি রাজু আল্লাহ এই কথাগুলো ওই সমস্ত কিতাবে লেখা আছে যেগুলো জীবনী সংক্রান্ত কিতাব যেমন উসদুল গাবা তাহাদিবুতাহাদিব তাকদিবুত তাহাদিব জারাহা তাহাদিল এই ধরনের গ্রন্থে এই সমস্ত কথা কথাগুলা লেখা রয়েছে তাই আমরা শুনব সালমান ফার্সির কাছে তার সেই জীবন কাহিনী কেমন করে তিনি সত্যের সন্ধান করেছিলেন সালমান আল ফারসি রাদ তিনি বলছেন আমি আসফাহান এলাকার জিয়ান গ্রামের বাসিন্দা আমার কোনো ভাই ছিল না আমার আব্বার ছিল অত্যন্ত ধনী মানুষ তার সম্পদ ছিল আর আমি ছিলাম অত্যন্ত আদুরে সন্তান তাই আমার পিতা আমার সংরক্ষণের জন্য তিনি আমাকে বেশি বাইরে বেরোতি দিতেন না তাই তিনি বলছেন যে একদিন আমার আব্বাহ আমাকে বললেন যে আমি আজকে ব্যস্ত আমার কর্মস্থলে আমি যেতে পাচ্ছি না সেখানে তুমি যাও একটু দেখাশোনা করে এসো সালমান বললেন ঠিক আছে আমি সেখানে চললাম আপনি যেহেতু আজকে ব্যস্ত রয়েছেন পিতার আদেশে তিনি যাচ্ছেন কর্মস্থলে পিতার কর্মস্থলে কিন্তু রাস্তায় এক জায়গায় তিনি দেখলেন যে একটা কিসের যেন আওয়াজ শুনতে পাচ্ছে সেই আওয়াজ বা শব্দ শ্রবণ করার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে তিনি বুঝতে পারলেন যে অন্য এক ধর্মের লোকেরা সেখানে ধর্মের কাজ করছে সেখানে আস্তে আস্তে তিনি গেলেন একজনকে জিজ্ঞেস করলেন যে এরা কি করছে বলল যে এরা নামাজ পড়ছে এটা কি কি ধর্ম তারা বলল। যে এটা হলো খ্রিশ্চান ধর্ম তিনি তাদের নামাজ পড়া দেখতে লাগলেন আর তাকে খুব ভালো লাগলো তাই তিনি দাঁড়িয়ে থেকেই গেলেন তার ইচ্ছা যে এই ধর্ম সম্পর্কে ভালো করে জানা যে কোথা থেকে এই ধর্ম এসেছে তাই সে সন্ধ্যা পর্যন্ত সেখানে অপেক্ষা করেই থাকল তাদের ধর্মের কাজ শেষ হলো তখন তাদেরকে জিজ্ঞেস করল। আচ্ছা বলতো তোমাদের এই ধর্ম মূল কোথায় আছে তখন তারা বলল সামদেশে আচ্ছা সামদেশে এই কথা বলে সে নিজের বাড়িতে ফিরে এলো তার পিতা জিজ্ঞেস করলেন জায় সালমান তুমি কি করলে আজকে সেখানে গিয়ে তখন সালমান স্পষ্ট করে বললেন যে আব্বু আমি আপনার কর্মস্থলে যেতে পারিনি তো কোথায় ছিল তখন তিনি সমস্ত কথা খুলে বললেন যে আমি এই এই দেখলাম তারপরে আমি ফিরে আসলাম কিন্তু একটা কথা তাদের ধর্মটা আমাদের ধর্ম থেকে অনেক উত্তম মনে হলো তাদের কর্মপদ্ধতি তাদের নামাজ দেখে আমাকে খুব ভালো লাগলো তার আব্বার ভয় হলো যে কি জানি হয়তো আমার ছেলে ধর্ম ত্যাগ করতে পারে তাই তিনি আগে থেকে বললেন যে না বাবু আমাদের ধর্মটাই উত্তম এটা আমাদের অনেক পুরাতন ধর্ম আমাদের পুরপুরুষেরা এই ধর্ম তারা পালন করে এসেছে সুতরাং সে ধর্ম চাইতে আমাদের ধর্ম উত্তম পিতার বিশ্বাস হলো না এরপরেও কি করল সালমানকে বন্দি করে রাখল রাজি আল্লাহনু এই ভয়ে যে সে কোনো সময় বেরিয়ে গিয়ে সে অন্য ধর্মগ্রহণ করে নাই। তার আগে সালমান বলেছিলেন যে আমি আমার বাড়িতে ফিরে চললাম যখন তোমাদের কাছে কোনো সাম থেকে কোনো দল বা কোনো ব্যবসায়িক টিম যদি আসে তাহলে আমাকে একটু সংবাদ দেওয়া হয় যেন তারা বলেছিল ঠিক আছে কিছুদিন পর দেখা গেল শাম থেকে একটা টিম এসেছে তারা খবর পাঠাল সালমানের কাছে এদিকে সালমান তার পিতার করা নিরাপত্তার ব্যবস্থার মধ্যে রয়েছে ওনে এক সময় সালমান সে একটু সুযোগ পেলো সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু নিজের গ্রাম ত্যাগ করে চলে গেল সেই জায়গায় যেখানে তিনি প্রথমে গেছিলেন তাদেরকে বললেন যে ঠিক আছে আমাকে সামদেশে নিয়ে যাওয়া হোক সেই কাফেলার সঙ্গে তিনি সামদেশে চলে গেলেন সামদেশে গিয়ে জিজ্ঞেস করলেন যে তোমরা যে ধর্ম পালন করছো এই ধর্মের সবচাইতে অভিজ্ঞ ব্যক্তি কোথায় আছে তার কাছে আমি থাকতে চাই তার কাছে আমি এই ধর্ম সম্পর্কে দীক্ষা আমি নিতে চাই তখন তারা বলল আছে একজন সেই লোকটি এখানে নেই অন্য এক স্থানে সেই স্থানে নাম হয়েছে আল মাউসিল মাউসিলে একজন রয়েছে আমাদের মনে হচ্ছে যে সেই লোকটি আমাদের এই ধর্মের খুটনাটি আসল জিনিসগুলো তিনি জানেন তারপর সালমান সেখানে চলে গেলেন সেখানে তিনি বললেন আমি আপনার কাছে এসেছি শুধু একটি উদ্দেশ্য নিয়ে সেটি হলো এই ধর্ম সম্পর্কে খুঁটি জানা এবং সত্য রহস্য গ্রহণ করা তিনি তাকে পারমিশন দিলেন ঠিক আছে বৎস তুমি আমার কাছে থাকো থাকতে লাগলেন ধর্ম শিখতে লাগলেন তারপর কিছুদিন মধ্যে তিনি বুঝতে পারলেন যে লোকটি খুব একটা সৎ নয় সালমান দেখতেন যে ওই লোকটি মানুষকে দানের কথা বলতেন কিন্তু সেই মালগুলো তিনি কিন্তু জমা নিতেন ঠিকই তাদের কাছ থেকে কিন্তু কাউকে দান করতেন না এই করে করে তার সাতটা কোলসেতে সোনা ভর্তি হয়ে গেল তারপরে সেই লোকটি যখন মারা যায় তখন অন্যান্য লোকেরা অত্যন্ত ধুমধামের সঙ্গে তার কাছে আসে তাকে কবরস্থ করার জন্য সালমান বললেন লোকটি ভালো ছিলেন না তার এই ঘটনা তখন ওই স্বর্ণগুলো তাদেরকে দেখানো হলো তখন তারা রাগান্বিত হয়ে সেই লোকটিকে আর কবরস্থ না করে তাকে সুলিতে চড়িয়ে শেষ করল তারপর সালমানের তখনও কৌতূহল শেষ হয়নি তাহলে আমি কোথায় যাব এখন সত্য দিন জানার জন্য তাদেরকে জিজ্ঞেস করলো আচ্ছা বলুন তো এখন আমি কার কাছে গিয়ে আপনাদের এই ধর্মীয় সম্পর্কে আমি জানি তখন তারা বলল আর একটি লোক আছে তবে এখানে নেই সে আছে নাসিবিনে নাসিবিন একটা স্থানের নাম সেখানে একজন আমাদের ভালো লোক আছেন সেখানে তিনি গেলেন আর তার সমস্ত বৃত্তান্ত খুলে বললেন যে আপনি আমাকে গ্রহণ করুন আমি এই উদ্দেশ্যে এসেছি ধর্ম শিখতে এসেছি সেখানে তিনি থাকতে আরম্ভ করলেন ধর্ম শিক্ষা নিচ্ছেন তিনি বললেন সত্যিকারের ওই অত্যন্ত সুন্দর ধর্মভীরু এবং আল্লাভ ভীরু তিনি তার কর্মে অত্যন্ত আনন্দিত ছিলেন কিন্তু বেশদিন টিকলো না কিছুদের মধ্যে তার অসুখ এসে গেল হয়তো আর বাঁচবেন না তখন তিনি বললেন যে আপনার গত হওয়ার পরে আমি কোথায় যেতে পারি তখন তিনি বললেন তেমন কোনো লোককে আমি দেখছি না যে আমাদের এই ধর্ম সম্পর্কে বেশি কিছু জানেন তবে তুমি আমরিয়ায় বা আমমার আম্মারিয়ায় যেতে পারো সেটা একটা স্থান সেখানে একটা লোক আছেন বা একজন আছেন আলেম তিনি ধর্ম সম্পর্কে তোমাকে অনেক কিছু দিতে পারেন এই কথা বলার পরে সে লোকটি কিছুদিনের মধ্যে গমন করে সালমান সেই লোকের কথা মতো আমুরিয়ায় চলে আসেন আমুরিয়াতে ঠিক একই তার কথা আগ্রহ যে আমি সত্যির সন্ধান নিতে চাই সত্য ধর্মকে পেতে চায় আপনি আমাকে সাহায্য করুন আপনার কাছে আমি থাকতে চাই তখন তাকে বলা হলো বশ্য তুমি আমার কাছে থাকো থাকতে থাকতে তিনি অনেক কিছু জানলেন তারপরেও তারও অসুখ হয়ে গেল তিনি তখন বললেন যে আমি এখন আপনার পরে যাব কোথায় তিনি বললেন দেখো আমার জানামতে তেমন কোনো কিছু লোক আমি দেখতে পাচ্ছি না কিন্তু এখন সময় হয়ে গেছে আমাদের গ্রন্থে পাচ্ছি যে আরবে একজন নবী আসবেন যিনি নিজের গ্রাম ছেড়ে একটা গ্রামের দিকে যাবেন সেই গ্রামে থাকবে খেজুর গাছ তিনি সদকা গ্রহণ করবেন না তিনি হারিয়া গ্রহণ করবেন আর তার স্কন্ধে থাকবে একটি পাখির ডিমের মতো নিদর্শন তুমি তাকে পেলে সঙ্গে সঙ্গে তারই দীক্ষা তুমি নিয়ে নেবে এই বলার পরে তিনি থাকলেন তারপরে কিছুদিন পরে বানি কালবের কিছু লোক এলো সেখানে তাদেরকে বললেন যে আমাকে আরব দেশে নিয়ে যাবে তখন তারা বললো ঠিক আছে তোমাকে আরব দেশে নিয়ে যাব। আরব দেশে নিয়ে যাওয়ার নাম করে রাস্তায় তাকে গাদ্দারি করে এক ইহুদির কাছে বিক্রি করে দিল সেই জায়গাটার নাম হচ্ছে ওয়াদিয়ান নাখাল কিছুদিন পর সেই ইহুদির চাচাতো ভাই মদিনা থেকে আসলো আবার এই ইহুদি তার চাচাতো ভাইয়ের কাছে সালমানকে বিক্রি করে দিল সালমান এবার মদিনা চলে এলেন মদিনায় গিয়ে দেখলেন সত্যিকারের সেই খেজুর গাছ আর পাথর তারপর তিনি বলছেন আমি কাজ করছি খেজুর গাছের উপরে আর কাজ করতে করতে হঠাৎ তার চাচাতো ভাই আমার মালিকের কাছে এলো আমার মালিক খেজুর গাছের নিচে বসে আর তার চাচাতো ভাই এসে বলল যে বাণী কাইলা অর্থাৎ আউস আর খাজরাজদেরকে আল্লাহ কি করুক হত্যা করু তাদেরকে ধ্বংস করুক বলে কেন কেন বলছে এই জন্য যে মক্কা থেকে একটা লোক এসেছে সে নিজেকে নবী বলে দাবি করছে আর তারই চারিপাশে এই সমস্ত আউস এবং খাজরাজের লোকগুলো আর দাঁড়িয়ে ভিড় করে আছে তাই কেন তাকে নবী বলে মানবে কেন তাই আমি তাদেরকে এই বদ্ধ করলাম সালমান রাজি আল্লাহানহ তিনি খেজুর গাছের ওপরে চেপে আছেন তিনি তো সেটাই চাচ্ছেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার হাত পায়ে কাপুনি আরম্ভ হলো মনে হচ্ছেন উনি বলছেন যে আমি হয়তো আমার মালিকের মাথায় পড়ে যেতে পারি তাই তিনি তাড়াতাড়ি নেমে এসে বললেন আচ্ছা বলো তো তুমি কি কথাটা বললে আর একবার ঘুরিয়ে বলতে পারো তখন মালিক আমার গালে এক থাপড় দিয়ে বললেন যে তুমি তোমার নিজের কাজ করো এটা তোমার বিষয় নেই তারপরে যখন সন্ধ্যা হলো তখন আমি কিছু খেজুর নিয়ে নবী সাল্লু ইসলাম কাছে চলে গেলাম পরীক্ষা করার জন্য বললাম যে এই খেজুরগুলো আমি সদগা হিসেবে নিয়ে এসেছি দেখছে আপনি পদার্থ আপনার যে সমস্ত সঙ্গীরা রয়েছে তারাও খেতে চায় তো আপনি এই সৎকার খেজুরটা একটু খান নিমসআ আলাহিসালাম সাহাবেদেরকে দিয়ে দিলেন তিনি খেলেন না বুঝলেন এটা এক নম্বর তারপর দ্বিতীয় দিন এলেন তারপরে তিনি কি করলেন বললেন যে এই খেজুরটা হাদিয়া আপনার জন্য হাদিয়া এনেছি আপনি তো কাল সদকার খেজুর খেলেন না তাই হাদিয়া এনেছি তিনি খেলেন এবং ওপরকে খাওয়ালেন বলেন এটা দু নম্বর আলম তারপরে কিছুদিন পরে নবী সাল্লাহ ইসলাম বসে আছেন কোনো এক কবর খননের জায়গায় সেখানে তিনি গেলেন যাওয়ার পরে নদীর পিঠের পাশে তিনি ঘোরাঘুরি করছেন যে দেখি কি ব্যাপার যে ওই মহারানবাদ যেটা বলে সে নিদর্শনটা আছে কি না নবী সাল্লাহ ইসলামের সরে তখন দুটি চাদর ছিল আল্লাহ রসুল বুঝতে পারলেন যে এই লোকটি যেন আমার সেই মহারানবাদটা দেখতে চাচ্ছে তখন তিনি সরিয়ে দিলেন আর যখনই সালমান আদি আল্লাহ আনহ দেখতে পেলেন তখন ঝাঁপ মেরে গিয়ে সেখানে চুম্ব দিয়ে তিনি কাঁদতে আরম্ভ করলেন নবী সাল ইসলাম বললেন যে তোমার কি ঘটনা তখন তিনি সমস্ত ঘটনা খুলে বললেন আর সেখানেই তিনি ইসলাম গ্রহণ করলেন প্রিয় সুদর্শক মণ্ডলী তাহলে আমরা বুঝতে পারলাম যে সালমান আলাদি আল্লাহ আনহ তিনি সত্যের সন্ধানে তিনি গেছেন সত্যকে তিনি খুঁজে পেয়েছেন এবং সত্যকে তিনি গ্রহণ করেছেন আজ যদি আমার যে সমস্ত ভাইরা এখনো সত্য নিয়ে গবেষণা করেনি আমরা সত্যের সন্ধান চালিনি তাদেরকে আমি বলবো আমরা যদি এখনো সত্যের সন্ধান চালাই নিশ্চয় আমরা সত্যের সন্ধান পাব। আল্লাহ আমাদেরকে সেই তোফিক দেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবার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 देख रियाज सालेहीन सोमवार बुधवार और शुक्रवार रत साढ़े एगारोटे और रत एगारोट भारत पिस टी बांगलाय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 श्रृंखला मंगलवार रत साढ़े दस टाय बांगे और भारत डर आंतरिक बार्ता खंड लोक नबीजी तुम्हारा लोकटी तुम्हारा लोकटी आरोप जिज्ञेस करलो के नबीजी तुम्हारा लोकटी चतुर्थ बार जिज्ञेस करलो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 हाथी नम्बर तीन हजार एक सौ छय नबीजू सल्लम तुम मायर पायर नीचे पीस टीवी